আসসালামাইকুম রহমতুল্লাহ আল্লাহুল্লাহিদা সম্মানিত ভাই ও বোনেরা এখানে আপনারা যে দৃশ্যটি দেখতেছেন এটি হল পৃথিবীর অন্যতম ইসলামী বিদ্যাপীঠ আল জামিয়া আল ইসলামিয়া বিল মদিনা আল মুনা অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মনার এটি বিশাল ক্যাম্পাসের একটি অংশ এখানে তো আমরা এখানে সকালবেলায় জুমাহ দিন বসে আছি তো আমার দুই পাশে আছেন আমাদের অক্র ইউনিভার্সিটির দুজন সম্মানিত স্টুডেন্ট আমাদের বাংলাদেশি ছাত্র তো আমরা সংক্ষিপ্তভাবে আমাদের এই দুজন বাইয়ের থেকে এই ইউনিভার্সিটি সম্পর্কে কিছু তথ্য আমরা জি আমি আমিনুল ইসলাম পরিচিত হয়েছিলাম সুন্দরবন আলহামদুলিল্লাহ আমরা দুজন বাইয়ের পরিচিতি পেলাম এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের দেশের বাইয়েরা আমাদের দেশের ছেলেরা এই মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন আলহামদুলিল্লাহ তো আমরা বাইদের থেকে কয়েকটি তথ্য এই ইউনিভার্সিটি সম্পর্কে জানব প্রথমে আমরা জানবো যে এই ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মনে করা এটি কখন প্রতিষ্ঠিত হয় এবং এই ইউনিভার্সিটিতে বর্তমানে বাংলাদেশে কতজন স্টুডেন্ট পড়াশোনা করে এই বিষয়টি সম্পর্কে আমরা একটু জানতে চাই জি সম্রো সাহেব আপনাকে ধন্যবাদ অত্র জামিয়াটি অর্থাৎ জামিয়া আল ইসলামিয়া ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা আরবি তেরোশো একষট্টি প্রতিষ্ঠিত হয় আর ইংরেজি আপনার উনিশশো একষট্টি আর হিজড়ি তেরোশো একাশি সনে সরি আর ইংরেজি উনিশশো একষট্টি সনে অত প্রতিষ্ঠাতা সদস্য অনেকজন ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হলেন শয়েখ আবদুল্লা বিনবাজ রাহাল শেখ আবদুল মোহসেন আল আহ্বাদ হাফিজ আউউল্লাহ উনি এখনও জীবিত আছেন মসজিদ নববীতে উনি দাস যদিও বার্ধক্যের কারণে উনি অন্ধ হয়ে গিয়েছেন তারপরেও বোখারু মুসলিম উনি সনদ মতন সহকারে দাস প্রতিদিন আর পর থেকে এসা পর্যন্ত অত্র জামিয়াটি লক্ষ্য উদ্দেশ্য প্রতিষ্ঠার যে মূল থিম এনারা পোষণ করেছিলেন সেটি হল কোরআন মসজিদের একটি আয়াত যে তোমাদের মধ্য থেকে কেন একটু জাতি বের হয় না দিন প্রচারের উদ্দেশ্যে দিন এর জন্য অত্র জামিয়াটি এই মানহাজকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জানেন যে মদিনার ইমান সবচেয়ে বিশুদ্ধের এখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না মদিনার প্রতিটি গেটে দাঁতজাল জন্য প্রহরী নিযুক্ত রয়েছে ফেরেজাল আল্লাহ নিযুক্ত করে রেখেছেন মদিনার বিরুদ্ধে যারা চক্রান্ত করবে তারা লোহা লবণ যেমন পানিতে গোলে যায় তেমন তারা গোলে যাবে মুদিনার বিরুদ্ধে যারা চক্রান্ত করবে তারা তেমন নস্ব হয়ে যাবে এই জামিয়া ইসলাম ইয়া প্রতিষ্ঠিত হয়েছে এই মানহাজকে লক্ষ্য করে আপনারা জানেন যে সারা বিশ্বে যতটি রাষ্ট্র আছে প্রায় একশো পঁচানব্বইটি রাষ্ট্রের প্রতিটি দেশ থেকে আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা আফ্রিকা বাংলাদেশ ভারতীয় মহাদেশ সহ সকল দেশের স্টুডেন্ট এখানে পড়াশোনা করে প্রায় ৩৫ হাজার ছাত্র এখানে পড়াশোনা করে এখানে যে জামিয়ার যে মানহাজ যে প্রত্যেকটা কমের কাছে প্রত্যেকটা জাতির কাছে যে দিনের দাওয়াত পৌঁছাতে হবে এই কারণে তারা প্রতি বছর প্রত্যেকটা কম থেকে প্রত্যেকটা দেশ থেকে নির্দিষ্ট সংখ্যক ছাত্র কবল করে এখানে অ্যাকসেপ্ট করে তারা এই দিনের ইল শিক্ষা গ্রহণ করার সুযোগ দেন যাতে তারা এই দিন শিক্ষা অর্জন শেষে তাদের দেশে গিয়ে তাদের নিজ মাতৃভূমিতে গিয়ে দিনের প্রচার করতে পারে এই প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর করে আমাদের ভাই বললেন যে প্রতিষ্ঠাতা দুজনের শাইখের নাম বলেছেন একজন শায়েমাউল্লা এমন কোন পৃথিবীর আনাচে কানাতে মুসলিম নাই বর্তমানে যারা শেখ বিন বাজ রাহেমা উল্লার নাম জানেন না এবং পৃথিবীর শীর্ষ শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন গত শতাব্দীর শাইক বেন বাহিমা উল্লাহ আরেকজন শাহেক যার কথা বলছেন যে শাহেক আব্দুল মোহসেন আব্বাদ হাফেজা উল্লাহ তিনি এখনও জীবিত আছেন আল্লাহনাকে জীবিত রেখেছেন মসজিদে নবীতে দাস দেন আল্লাহ ইকবর ওনার হাজার হাজার হাদিস সনব মতন সহ মুখস বকার দার্স দেন মুসলিমের দার্স দেন এবং বর্তমান দুনিয়ার শীর্ষ আলেমদের উনি একজন আপনারা যখন হজে আসবেন মসজিদে নবীতে ওনাকে দেখবেন যদি আপনাদের মুসিব ভালো হয় তো কখনো সুযোগ পাইলে ওনার দাসে বসার চেষ্টা করবেন যে আলেম কাকে বলে আলেম কাকে বলে ওনাদেরকে দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং আমাদের দেশে কোনো কোনো ভাই সহি আমল নিয়ে বাহাজ করতে চান বলেন যে কোন আলেম আছে বাহাজ করতে আসেন তো ওই ভাইদেরকে আমরা বলব যে ভাই আসেন এই যে মসজিদে নবীতে শেখ আছে শেখ আব্দুল মোহসেন আব্বাদের মতো আলেম এখনও মোদিনে আছেন আপনার যদি কোনো বিষয়ে সন্দেহ থাকে বা ভুল আমল হয় যে এটা ভুল হচ্ছে তাহলে এখানে কথা বলতে পারেন এবং শুধু শেখ আব্দুল মোহসেন আব্বাদ নয় তার মতো এরকম এখানে শত শতামাইকেরাম আছেন ওনাদের সাথে বসেন কথা বলেন যে এই আমলগুলো ভুল না সহি আলহামদুলিল্লাহ ওখানে সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন জি আলহামদুলিল্লাহ আমরা বাইয়ের থেকে আরেকটু জানব যে এই মদিনা ইসলামিক ইউনিভার্সিটির প্রতিষ্ঠা পরে এখান থেকে আলহামদুলিল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বাইয়েরা পড়ালেখা করে গিয়েছেন এবং প্রত্যেকটা দেশে আলহামদুলিল্লাহ তারা গিয়ে তাওহিদের দাওয়াত দিচ্ছেন শেরেক মুক্ত ইমানের দাওয়াত দিচ্ছেন তো এই ইউনিভার্সিটি একজন ছাত্রকে কীভাবে গড়ে তোলেন যে শেরেক মুক্ত তাওহিদের দাওয়াত আমাদের ভার্চুডিকে এবং তিনি আমাদের বেশ কিছু পুরশ্ নিতে চেয়েছেন আমাদের ভাই আমিন একটু আগে আপনাদের সামনে সুন্দরভাবে এই ভারসিটির প্রতিষ্ঠা জন্য হয়েছে ভার্সিটি ইত্যাদি নিয়ে আলোচনা করেছি এখন আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ঘাটতিতে কীভাবেকে শিক্ষা কীভাবে শেখানো হয় সব করেছে আমি বলব সমহিত ভাইরা সর্বপ্রথম আসার নিয়ম কেউ ইচ্ছা করে ইচ্ছা করলে আসতে পারে না জন্য বিশেষ করে বাংলাদেশে সরকারি মাদ্রাসা সহ কমই পাঁচশোটা মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলো এই ধারীর সাথে মহাদলা রয়েছে অর্থাৎ নিবন্ধন পূর্ত নামও আপনাদের বলে দিই ঠিক আছে এক নম্বর আছে মোহাম্মদ আরবি যাত্রাবাড়ি তারপরে আছে মাদ্রাসা হাবিস মদিরাবাজার বংশাল একটা মাদ্রাসা আছে সেটা আছে নারায়ণগঞ্জে দারুল হাবিজ আর আছে দারুসিনা মিরপুর রাজশাহী একটা মাদ্রাসা আছে আর কিছু মাদ্রাসা নতুন আর একটা মাদ্রাসা পাই আমাদের মাঝাবি ভাইদের কিন্তু মাঝহী নেয়া দারুল মাহবুব তেনারাও এই সিলেবাস ফলো করেন সেখান থেকে ছাত্ররা আসতে পারে তাছাড়া এমনি কেউ টাকা দিয়ে বা অর্থ দিয়ে সেখানে এসে লেখাপড়া করবে এবং সুযোগ নিয়ে দরখাস্ত করে দরখাস্তর মাধ্যমে প্রবণ হলে চাকরারা আসতে হয় যাই হোক এখানে আসার পরে যেটা আমার অভিজ্ঞতা সর্বপ্রথম শুধু মোদী নেয় না অল সৌদি আরব যেটা আমি বলব সেটা হচ্ছে বাবা মুক্ত দেশ একটা কোনো বাবা নেই এদেশে কোনো মাজার নেই কোনো পীড় নাই কোনো পীরের কোনো জায়গা পাবেন না আলহামদুলিল্লাহ এটা শিরিক মুক্ত এবং বেদাত মুক্ত কোথাও আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে আপনারা লক্ষ লক্ষ হাজিরা আসেন এদেশে আপনারা হয়তো কেউ কোনো দিন কোথাও দেখেন নাই যে সম্মিলিতভাবে বড় মোনাজাত আরফার ময়দানে বা কারো শীতে বা মসিতে কোথাও এগুলো নেই কোনো মিলাদ নাই কোন দেশে যে বিভিন্ন প্রচারিত অনেক জেদাত রয়েছে সেগুলো একটাও এখানে কেউ এখানে নাই হয়তো আপনার কেউ দেখেন এবং দেখবেন না ইনশা আল্লাহ আর এই মদিনাভার্সিটির যে এখানে এর যে লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে ভাই বলেছেন আমি তার সাথে কিছু যোগ করব যেখানে শুধু যে এখানে মানুষকে পড়ানো হবে পড়ানো সে নিয়ম অনুযায়ী গতানু যদি পড়ানো সেটা না এখানে সহিভাবে সহিদা পড়ানো শূন্য যেভাবে আছে ঠিক সেই সেইভাবে পড়ানো হয় এখানে এবং মূল উদ্দেশ্য ছিল তার বিভিন্ন উদ্দেশ্যের ভিতরে একটা আছে যে সারা বিশ্বে শিরিক বিদাতে ভরপুর অর্থাৎ ইসলামের মূল উদ্দেশ্য থেকে সরে গেছে সেটাকে এই মূল উদ্দেশ্য যেটা ছিল ইসলামের শিরিক বিদাত মুক্ত সেটাকে তারা আবার সংগঠিত করার জন্য এই বাস্তুগুলো প্রতিষ্ঠিত হয়েছে এবং এখান থেকে এই সঠিক শিরিক এবং বিদাত মুক্ত এমন যাতে মানুষ করতে পারে সেই শিক্ষা ছাত্রদেরকে দিয়ে সারা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দেওয়া হয় শুধুমাত্র এই উদ্দেশ্য তাদের এদের উদ্দেশ্য আমাদের দেশে বিভিন্ন রকম বিভিন্ন কথাবার্তা বলে থাকে মাদাজিদের নিয়ে এটা ঠিক না এই ভার্সিটির মূল উদ্দেশ্য আছে এবং হচ্ছে করা সমাজ ভাবন করা এখানে একটা ছাত্র যখন আসে তাকে সর্বপ্রথম যে আকিদা সংক্রান্ত ব্যাপারে সিকিম আসলামী এখানে বসঝগড়া নেই আকিদা যে ছেলেটার আকিদার কিতাবগুলো প্রত্যেক কুল্লিয়া এবং একটা কলিয়া আছে একটা ডিপার্টমেন্টই আছে আকিদা সম্পর্কে আকিদা সম্পর্কে একটা ডিপার্টমেন্টে আলাদা একটা ডিপার্টমেন্ট আছে আর প্রত্যেকটি ডিপার্টমেন্টে কলিয়া কোরআন বা হাজিদ বা শরিয়া বা লুগা যেখানেই যাক না কেন তার চার মোস্তা আকিদা সম্পর্কে অর্থাৎ চার সেমিস্টার আকিদা সম্পর্কে তাকে করছে অর্থাৎ চার সেমিস্টার মানে দুই বছর দুই বছর একটা ছেলেকে শুধু আকিদার সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন বই পুস্তা করছে তো যে ছাত্রটা এই দুই বছর এই আকিদা সংক্রান্ত বই সংস্থা পড়ে আলহামদুলিল্লাহ অধিকাংশ ছাত্রদের ভিতরে শহীদ বুসটা শহীদ চলে আসে আর এই শহীদ বুসটা নিয়ে ছাত্র যখন বিভিন্ন জায়গায় যায় আলহামদুলিল্লাহ তখন এই ইসলামের যে শহীদ জিনিসটা আকিদা সংক্রান্ত বিশেষ করে এটা সারা বিশ্বের ভিতরে এর মাধ্যমে অর্থাৎ মদিনা ভারত যে ছাত্রদের মাধ্যমে এখন আলহামদুলিল্লাহ সারা বিশ্বে সারা বিশ্বে একটা আড়ন সৃষ্টি হয়ে গেছে সহিদা সহি জিনিস যেমন আমাদের বাংলাদেশে আজ বড় বড় কিছু স্কুলার আছেন ডক্টর মঞ্জুরুল্লাহ ডক্টর সাইফুল্লাহ তারপরে ডক্টর জাকারিয়া আলহামদুলিল্লাহ ওনাদের মাধ্যমে আপনারা শুনতে পারবেন আমাদের পাশে সাহেব আছেন যদি তিনি এখানে পড়েন না কিন্তু তিনি বাংলাদেশের উচ্চতর ডিগ্রি স্বর্ণ পদক প্রাপ্ত উনিও এই সহিদার সহি জিনিস এগুলো এখন ওনারা প্রচার করতেন আল্লাহ ওনাদের হায়াতে হায়াত দ্বারা করুক আমি সম্মানিত ভাইরাম এই ভার্সিটিতে আরও কিছু জিনিস আছে যেগুলো আছে। ছাত্ররা এখানে আসার পরে তারা শুধু ভাসছে কিনা ভাড়ছে কি কেন্দ্রিক না অনেক শেয়ে একটা যে নাম বলেছেন দুই শাহেকের নাম বলেছেন আমিও আর একটা শেখের এক করবো তিনি এখানে শায়ক ছিলেন যে শাহেক নাসিরুদ্দিন আল বাণী রহিম উল্লাহ শেখ নাসিরুদ্দিন তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের তিনি একজন শিক্ষক ছিলেন মাধ্যমে আপনারা জানেন সারা বিশ্বে এখন যে শহীদ জৈবের ব্যাপারটা ওনার মাধ্যমে হিদমত্তা করে নিয়েছেন তিনি এই জায়গায় শিক্ষক ছিলেন ওন এমনভাবে এখনো বর্তমান সময়ে অনেক শিক্ষকরা আছেন যেনারা হাদিসের দাবদেন ফিফের দাবদেন রুসুলের দাবদেন যেগুলো যেগুলো তুলনা যেগুলো তুলনা করা সম্ভব নয় সেজন্য আমরা আপনাদের কাছে দাবি রাখবো আপনাদের সন্তান সেইভাবে তৈরি করুন অনেক সুন্দর করে আমাদেরকে এই লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বললেন তো ভাইয়ের আলোচনায় একটি বিষয় স্পষ্ট হয়েছে যে জামিয়া ইসলামিয়া মদিনা দেখি ঝগড়া বিবাদ তৈরি করার জন্য আসলে প্রতিষ্ঠিত হয়নি এটি তৈরি হয়েছে আকাইডার সহি আঁকিদা বিশুদ্ধ আঁকিদার প্রচার প্রসারের জন্য আমরা প্রথমত আমাদের আঁকিদাই সমস্যা পেটেই এত সমস্যা না সমস্যাটাও মূল জায়গা হলো আঁকিদা আঁকিদা হইল মাথা আর পেট হইল বড়ির অন্যান্য অংশ তা আমরা আঁকিদা থাকবে উপরের দিকে আর পেট থাকবে শরীরের বিভিন্ন অংশ এটা নিচের দিকে তাহলে একজন মানুষ সুস্থ থাকবে প্রত্যেকটা জিনিসের শিকট যেদিকে থাকে সেই দিকে রাখতে হবে একজন মোমিনের শিকড় হইল আঁকিটা আর পেট হইল অন্যান্য হাত পা শরীরের অন্যান্য অংশ তো এখন আমরা কি করছি আমাদের দেশে ওই আঁকিটা নিয়ে গেছে মাথা দিয়ে দিচ্ছি নিচের দিকে আর পা দিয়ে দিচ্ছি উপরের দিকে তো এইভাবে দিলে একজন মানুষ মরে যায় এজন্য আমাদের অবস্থা এরকম হয়েছে যে আমাদের ইমান মরে গিয়ে আমরা এখন সেরেখে নিপন্ধিত হয়েছি এজন্য এখন আমাদের যারা নিয়মিত নামাজ পড়ে না তারাও বলে যে নামাজ না পড়লে অসুবিধা আমার ইমানটা ঠিক আছে আমার ইমান মজবুত আছে কথা এখানে আমরা বেশি গুরুত্ব দিই যে এটা আকিদার তুলনায় অথচ আঁকিদা হলো মূল একটা গাছের শিকড় হইল আঁকিদা আর শাখা পোশাকা হইল এখন যদি শিকড় আমি উপরের দিকে দিই শাখা পোশাকের নিচের দিকে দিই তবে গাছ তো মরেই যাবে এজন্য। মদিনা ইউনিভার্সিটির শিক্ষা হলো যে আঁকিটা আগে আঁকিটা বিশুদ্ধ করো তো এই আঁকিটা বিশুদ্ধ করার কাজ বাদ দিয়ে আমরা দেখা যায় ফিকিম আসালাম নিয়ে ঝগড়া বিবাস শুরু করি এটা মদিনা ইউনিভার্সিটির মূলমাক্তা যখন কারো আঁকিটা সহি হয়ে যাবে তখন তার আমল কোন সমস্যায় না তখন আঁকিটা সহি হলে সে সহি আমল খুঁজবে সে কোনটা সহি কোন হাদিসটা সবচেয়ে সহি কোন আমলটা সবচেয়ে সহি এটা সে খুঁজবে আকিটায় যদি কলত থাকে তো সে তো আর সহি কি খুঁজবে সম্মানিত ভাইরা আমরা আলোচনা দীর্ঘায়িত করব না পরিশেষে আমরা সকলে চাই আমাদের সন্তানেরা এই প্রতিষ্ঠানে পড়াশুনা করুক আমাদের দেশের আরো বেশি বেশি ছেলেরা এখানে আসুক তাহলে আমাদের দেশ তহিদি দেশ হবে শূন্যতের দেশ হবে তা আমরা দুই ভাইয়ের কাছে দুটি বিষয় জানতে চাইব এটা দিয়ে আমরা শেষ করব আলোচনা ইনশাল্লাহ প্রথমে জানতে চাইব যে এই ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্টে পড়াশোনা করা যায় জি সমানিতাকে অত্রো জামিয়ায় এখানে একটি কথা বলে নেওয়া ভালো যে অত্রো জামিয়া সম্পর্কে একটি প্রচলিত বহুল প্রচলিত একটি প্রবাদ রয়েছে সেটি হল আল জামিয়াতুল ইসলামিয়া আল্লাহ তিবহাশাম এই জামিয়া ইসলামিয়া এমন একটি জামিয়া এমন একটি যেটি সূর্য কখনো অস্তমিত হয় না আপনারা জানেন যে সূর্য পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে অর্থাৎ এই জামিয়াতে প্রত্যেকটি রাষ্ট্র থেকে প্রত্যেকটি দেশ থেকে একমাত্র ইসরায়েল এ ব্যতীত থেকে প্রত্যেকটি দেশ থেকে ছাত্র এখানে কবুল করা হয় একসেপ্ট করা হয় তো যেমন সূর্য তার পৃথিবীকে যেমন প্রদক্ষিণ করে এরকম দিন রেল প্রত্যেকটি দেশে বিস্তৃত হতে আছে। এ কারণে এই একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে অত্র জামিয়াতে বিশেষ করে ইসলামিক ডিপার্টমেন্টে পাঁচটি অনুষদ রয়েছে ফ্যাকাল্টি রয়েছে পাঁচটি যার একটি হচ্ছে কুলিয়াত দ্বিতীয়ত হচ্ছে কুলিয়াত হাদিস ও দিরাসুল ইসলাম ইয়া হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট তৃতীয় কুলিয়াত দাহ ও উসউল উদ্দিন তৃতীয়ত কুলিয়াত শরিয়াহ যেটি ইসলামিক ল পঞ্চমত কুলিয়াতুল লগাতুল আর বিয়া আরবি সাহিত্য আরবিক এই ডিপার্টমেন্ট রয়েছে এটি হলো এগুলো হল আপনার ইসলামিক ডিপার্টমেন্ট এছাড়া যেগুলো জেনারেল ডিপার্টমেন্ট রয়েছে ফ্যাকাল্টি রয়েছে সেখানে কল্যাতুল হান্দা যেটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমাদের দেশে সেটি এখানে রয়েছে এছাড়া আইসিটি প্রযুক্তি ডিপার্টমেন্টও রয়েছে এছাড়া কুলিয়াতুল হাসবাল আলী এ সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে সায়েন্সের অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে এছাড়া উচ্চতর শিক্ষা যেগুলো আমরা মাস্টার্সে পাই সেগুলো আরও অনেক কয়েকটি শাখা প্রশাখা রয়েছে সাংবাদিকতা রয়েছে ইতিহাস রয়েছে সমাজ রয়েছে অর্থনীতি রয়েছে এগুলো আরও রয়েছে এছাড়া কুলিয়াত হাদিসে আপনার উচ্চতর দপ্তরা করার জন্য বা পিএইচডি করার জন্য কুলিয়াত হলুম ওল হাদিস এটি আছে আরো অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে তো জামিয়া ইসলামিয়া সারা বিশ্ব থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার মতো ছাত্র এখানে এখানে অধ্যয়নরত রয়েছে অনেক ভাই দপ্তরাই আছেন পিএইচডি করতেছেন অনেক ভাই মাস্টার্সে রয়েছে আমরা স্পষ্ট হয়েছে অনেক ভাই আমাদেরকে বাংলাদেশে জিজ্ঞাসা করেন যে ভাই ছেলে তো মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে আমরা কি মোদিনায় পাঠাইতে পারবির মাধ্যমে জানতে পারলেন যে স্কুল কলেজে পড়ুক অসুবিধা নেই আপনি ইচ্ছা করলে মোদিনা ইউনিভার্সিটি পাঠাইতে পারবেন এখানে প্রথমে এসে আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্স করবে এরপরে বিভিন্ন সাবজেক্টে ভর্তি হবে এবং জেনারেল সাবজেক্টও এখানে চালু রয়েছে কুল্লিয়াতুল উলুম রয়েছে সায়েন্স ফ্যাকাল্টি আছে এরপরে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আছে এগুলোতেও পাঠাইতে পারবে। একজন ইঞ্জিনিয়ার হবে সহি আকিদার ইঞ্জিনিয়ার একজন ডাক্তার হবে সহি আকিদার ডাক্তার একজন বিজ্ঞানী হবে সহি আকিদার বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াতে কোনো অসুবিধা নেই তার আকিদা সহি হবে আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম কোন কোন ডিপার্টমেন্টে এখানে পড়াশুনো হয় তো সর্বশেষ আমরা যে বিষয়টি বাড়ির কাছে জানব সেটি হল যে আমরা অনেকেই আমাদের দেশে জানতে চাই যে কিভাবে অ্যাপ্লিকেশন করব এখানে ভর্তি হওয়ার পদ্ধতিটা কি কোন সিস্টেমে এখানে ভর্তি হতে হয় এবং বছরে কোন কোন সময় ভর্তির কাজটা চলে এটা একটু আমরা বাইরের কাছে জানতে চাইবো সংক্ষিপ্তভাবেছেনভাবে আমি শুরুতে সংক্ষিপ্ত করে বলেছিলাম যে দুইটা মাদ্রাসা অর্থাৎ সরকারি সকল মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এবং কমি কয়েকটা নির্দিষ্ট মাদ্রাসা থেকে কমি কয়েকটা নির্দিষ্ট মাদ্রাসা যে মাদ্রাসার নামগুলো আমি বলেছি কেন ওই মাদ্রাসাগুলো শুধু নিবন্ধন আছে এখানে আর বাকি কমি মাদ্রাসা আমাদের দেশে যাতে বড় হচ্ছে কেন সেখান থেকে ছাত্র গ্রহণ করা হয় না তাহলে আমরা জানলাম যে আলেম পাস করতে হবে অথবা ওই কমিগুলোতে করতে হবে আলেম পাস করার পরে আপনার সার্টিফিকেট সার্টিফিকেট সাথে মার্কশিট এবং দুইজন সাহেকের বাংলাদেশের যারা সনাম ধন্য সাহেক আছেন তাদের কাজক্রিয়া এবং চেয়ারমানি যেটা আমাদের বর্তমান জার্মানি নন্দন কার্ড প্লাস পাসপোর্ট এবং সিভিল সার্ভিস থেকে একটা মেডিকেল সার্টিফিকেট সিভিল থেকে একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে এইগুলো অনুবাদ করে আরবি করে এগুলো আপনার নেটের মাধ্যমে এখানে ডব্লু এটা লেখলে আপনার নদীনাগর চলে আসবে ডব্লু ডবলু আই ইউ এটা চলে আপনার ওই এখানে যে আপনার কাগজগুলো সব কাগজগুলো আপনার যেটা স্কিন করতে হয় স্কিন করে পাঠিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এটা অর্থাৎ অ্যাপ্লিকেশন যাবে একটা কাগজ সম্পূর্ণ একটা কাগজ দেবে ওই কাগজটা বাড়ি রাখতে হবে আর এই দরখাস্তগুলো সাধারণত এই মহারম মহারম সফর বছরের শুরু আগে মাসে এগুলো এই সময় এগুলো গ্রহণ করা হয় এবং রেজাল্ট দেওয়া হয় বছরের শেষের দিনে রমজানের এবং ছাত্রগুলো আনা হয় নতুন ছাত্র সাধারণ আসে মহারমে মহারমের শুরুতে তাদেরকে আন যখন কবুল হয়ে যাবে কবুল হওয়ার পরে তার মেসেজ বর্তমান আবার ইমেইল নম্বর নেওয়া হয় ইমেইলই চলে যাবে ইমেইল চলে যাওয়ার পরে আপনি তখন এই এতে আপনার আমাদের যে বাংলাদেশ এম্বেসি আছে সেখানে যেতে হবে তাদের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে তারা এখানে সম্পূর্ণ যে যা বাসার জন্য টিকিট ক্লাস ভিসা এগুলো ফ্রি সম্পূর্ণ ফ্রি এবং এখানে আসার পরে আপনার দেশে যে খরচগুলো হয়েছিল পাত্র করার জন্য এবং মেডিকেল করার জন্য সে খরচটাকে ছাত্রকে দিয়ে দেয় তারপরে প্রত্যেক মাসে আমাদের জন্য এখানে মুখাফা আছে মুখাপা মানে কিছু আমাদের সহযোগিতা করা হয় আটশো চল্লিশ বর্তমান সেটা আটশো চল্লিশ দিয়ে দেওয়া হয় প্রত্যেক ছাত্ররাকে মাসের শেষে ভিসা কাঠ বর্তমান ভিসা কাঠ দেওয়া কার্ডে জমা দেওয়া হয়েছে সেখান থেকে নিয়ে নেয় এবং প্রত্যেক বছর এখানে ছাত্রদের কিতাব কেনার জন্য তাদের টাকা দেওয়া হয় এবং এখানে রিজাল্ট ভালো করলে আপনার প্রত্যেক বছর এক হাজার রিয়াল দুই কলিয়া যদি কোনো ছাত্র পায় ফার্স্ট ক্লাস পায় দেওয়া এবং সাথে সাথে আরও বিভিন্ন প্রকার মুসাহাদা এখানে আছে প্রত্যেক ছাত্রজনের পুকুর রুম রুমের ভিতরে যা সবকিছু এখানে আছে আলহামদুলিল্লাহ সুন্দর ক্যান্টিন আছে তিন খাওয়ার ব্যবস্থা হয় এবং এখানে আসার পরে সব থেকে যেটা সেটিও আছে হজ আমরা তো প্রায় মাসে বিভিন্নভাবে সুযোগ হয় আর হজ যে কোনোভাবে এখানে আসলে ভিআইপি ভাবে একবার সে হজ করতে পারে হজ করতে পারে তার সুযোগ দেওয়ার এবং বিভিন্ন সময় বিভিন্ন রেহালা অর্থাৎ বিভিন্ন জায়গায় সে ভ্রমণ করতে পারে দেখতে পারে রেহালা এরিয়া যেটা সেটা সে করতে পারবে এখান থেকে এই ছাত্রবৃত্তি আরো কিছু সুযোগ সুবিধা বিভিন্ন সময় আসে আলহামদুলিল্লাহ আমরা আশা করি আপনারা বুঝেছেন এবং বিস্তারিত আরো জানার জন্য বিস্তারিত তথ্য দেবো সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জামিয়া ইসলামী মদিনকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম তো আমরা আর আজকে সময় দীর্ঘায়িত করবো না আপনারা সবাই ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মনে পড়া এটি ইংলিশে লিখে চার্জ দিলেও ইন্টারনেটে পাবেন সেখানে অনলাইনে দেখবেন যে সব নিয়ম নিয়মকানুন লেখা আছে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় কি কী লাগে সব আরবিতেও আছে ইংলিশও আছে সেগুলো জানতে পারবেন সবাই চেষ্টা করবেন যে আমাদের ছেলেদেরকে যাতে ইউনিভার্সিটিতে লেখাপড়া করাইতে পারি এবং এই ইউনিভার্সিটি ছাড়াও মদিনাতে আরও অনেকগুলো ইউনিভার্সিটি আছে এর পাশে আরেকটা ইউনিভার্সিটি আছে যা আমি এখানে মেয়েদেরও আলাদা ক্যাম্পাস আছে ওই ইউনিভার্সিটিটাতে সেখানে মেয়েরাও যদি তার মাহরাম থাকে সাথে তাহলে সে পড়াশোনা করতে পারে তো আলহামদুলিল্লাহ আমরা সবাইকে উদার্ত আহ্বান জানাব যে আমরা আমাদের দিন আমাদের ইমান মদিনামুখী তা আমরা আমাদের আমল এটাও মদিনামুখী করার চেষ্টা করব আমাদের আমলকে মদিনার সাথে মিলেই দেখব আমাদের আমল ঠিক আছে কিনা আমাদের আমলে কোনো কলত আছে কিনা আর এই মদিনা ইউনিভার্সিটির এবং ওলামাই মদিনার এলএমকে আমরা গ্রহণ করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞতা করুন আমিনবালা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিবাহ